আবু হুরার তাল্ন হতে বর্ণিত তিনি বলেন নবিসাল্লিয় সাল্লাম কখনো কোনো খাদ্যকে মন্দ বলতেন না রুচি হলে খেতেন না হলে বাদ দিতেন